উরুহ ইবনু জুবাই রহমাতুল্লাহতে বণিত যে নবী সাল্লাহ আলাহ সাল্লাম এ সহধর্মিনী আয়েশার আদি আলাহুতাল্হা বলেন ইমন্দার নারী যখন হিজরত করে নবী সাল্লি সাল্লামের কাছে আসত তখন তিনি আল্লাহর এ নির্দেশ অর্থাৎ হে মোমিনগণ ইমন্দার নারীরা যখন তোমাদের কাছে হিজরত করে আসে তখন তাদেরকে পরক করে দেখো অনুসারে তাদের পরক করতেন তারা সত্যি ইমান এনেছে কিনা আয়াতের শেষ পর্যন্ত সুরা আল মুমতাহিনা আয়াত নাম্বার ১০ আয়েশার আদি আলাহু তাল্লাহা বলেন ইমানদার নারীদের মধ্যে যারা আয়াতে উল্লেখিত শর্তাবলী মেনে নিত তারা পরীক্ষায় উত্তীর্ণ হতো তাই যখনই তারা এ সম্পর্কে মুখে স্বীকারোক্তি করত তখনই রসুলুল্লা সাল্লি সাল্লাম তাদেরকে বলতেন যাও আমি তোমাদের বায়াত গ্রহণ করেছি আল্লাহর কসম কথার দ্বারা বায়াত গ্রহণ ব্যতীত রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাত কখনও কোনো নারীর হাত স্পর্শ করেনি আল্লাহর কসম তিনি কেবল সেসব বিষয়েই বায়াত গ্রহণ করতেন যেসব বিষয়ে বায়াত গ্রহণ করার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন বায়াত গ্রহণ শেষে তিনি বলতেন আমি কথা দ্বারা তোমাদের বায়াত গ্রহণ করলাম